সালিমের পিতা আবদুল্লাহ হিবনু উমর রদিল্লাহ তালাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লামের বৃষ্টির জন্য দোয়ারত অবস্থায় আমি তার পবিত্র চেহারার দিকে তাকালাম এবং কবির এই কবিতাটি আমার মনে পড়ল আর তার মিম্বার হতে নামতে না নামতেই প্রবল বেগে মিজাব হতে পানি প্রবাহিত হতে দেখলাম মিজাব অর্থাৎ পানি প্রবাহিত হওয়ার নালা আল কাউসার আধুনিক আরবি বাংলা অভিধানে দ্রষ্টব্য হাদিসে মিজাব বলতে কাবাঘরের সাদের পানি নামার স্থানকে বোঝানো হয়েছে কবিতাটি নিম্নরূপ তিনি শুভ্র তার চেহারার অশিলায় দিয়ে বৃষ্টি প্রার্থনা করা হতো তিনি ইয়াতিমদের খাবার পরিবেশনকারী আর বিধবাদের তত্ত্বাবধায়ক আর এটা হলো আবু তালিবের বাণী